বাংলা মানবতা সমাধান আলহামদুলিল্লাহ রবীলআ নবীন মহামদি ও আসফাবিহিআ আহি ওয়ামীন সম্মানিত দর্শক মন্ডলী আসসালামকুম রহমতুল্লাহ ওবরক দর্শক মণ্ডলী আমাদের ধারাবাহিক হাদিসের আলোচনা শহীদ বোহারি থেকে মুসলিম থেকে আ বিষয় হচ্ছে রাখা এক অন্তর নরম করা হওয়া দুনিয়া লোভকে কমিয়ে দেওয়া এই বিষয়ে আজকে যে হাদিস আমরা শুরু করতে চাই তা বর্ণনা করেছেন সাহাবি আবু হরাই কাল কাল রাসুল্লাহি সাল আলহিম লাল ইউনজি আহাদান মিনকুম আমলু তিনি বললেন তোমাদের কাউকেই তার আমল নাজা রাসুল আল্লাহ জিজ্ঞেস করলেন ও আল্লাহ নাজাত নিশ্চিত করবে না আমিও না আমার আমল আমাকে নাজাত দিতে পারবে না তবে যদি আল্লাহ তালা মেহরবানি করে তার রহমত দিয়ে আমাকে ঢেকে নেন আল্লাহর রহমতে আমি পার হয়ে যাব আল্লাহর রহমতে আমাকে নাদাতের ব্যবস্থা করতে পারে তারপরে তিনি এসাদ করলেন সাদ দেদু ওয়াকেব ওয়াকু অরো হো তোমরা তোমাদের চেষ্টা করদ্দুর পারো চেষ্টা করো সাদ দেদু অর্থ হচ্ছে তোমরা সহি তরিকায় করার চেষ্টা করো শুধু এমন করলেই হবে না সাদ সাদাদ হচ্ছে সওয়াব সহি আমলের তরিকায় আমল করা ইতেবা ও নবী সাল্লু আলী আসাল্লাম নবী করিম সাল্লি সাল্লামকে ফলো করে আমল করা হয় যদি তোমাদের কোনো আমল ওনার তরিকায় না হয় কোনো এবাদত সেটা কবল হবে না এই জন্য তোমরা যতটুকুন ইবাদত করবে ওনার তরিকাকে অনুসরণ করেই করবে সাদ দিদু অকারেবু মকার আবা কাছাকাছি হও তোমরা হান্ড্রেড পার্সেন্ট হয়তো অনেক সময় পারবে না হান্ড্রেড পারসেন্ট পারা যায় সব সময়। সত্রে একশো ভাগ যায় পারবে না পারলে যোদ্দুর পারো চেষ্টা করো জোদ্দুর পারো চেষ্টা করো ওয়াক দুয়ারু সকালে কিছুক্ষণ করো বিকালে কিছুক্ষণ করো ওষাই মিনাদ্দুল জাহ রাতের অন্ধ করে কিছুটা করো ওয়াল কাস্তা ওয়াল কাস্তা তাবলগু তোমরা মধ্যম পন্থা অবলম্বন করো মধ্যম পন্থা অবলম্বন করো পৌঁছে যাবে জায়গা হাদিসটি তিনি বললেন মনে হয় একজন মুসাফিরের কথা শেষের দিকের কথাটা যে এখন সফর করে মুসাফির তাকে বলা হচ্ছে মুসাফিররা যখন সফর করেন আরব দেশে তৎকালীন জামানায় সফর করতে হলে এক দেশ থেকে আরেক দেশে যেতে হলে এক শহর থেকে আরেক শহরে ওনারা কাফেলা বেঁধে সফর করতেন কিভাবে সকালে বেশ কিছুক্ষণ সফর করতেন সকালবেলা উঠে তারপরে গিয়ে কিছুক্ষণ আবার রেস্ট নিতেন দুপুরবেলা ঠিক দুপুর মধ্যে খারাপ আসলে গরম বেশি হয়ে গেলে রেস্ট নিতেন খাওয়া দাওয়া করতেন আবার বিকাল হওয়ার আগেই আর একটু হাঁটতেন চলতেন তারপর টায়ার্ড হয়ে গেলে সন্ধ্যা এসে গেলে আবার থেমে দিতেন আবার রাতের বেলায় কিছু চলতেন মুসাফের এইভাবে চলে চলে তারা রাস্তা পাড়ি দিত এরপরে তারা মঞ্জির মসজিদে পৌঁছে যেত এখন এই এক্সাম্পলটা তিনি নিয়ে এসেছেন যারা আখেরাতের যাত্রী শালেক আল্লাহ সন্তুষ্টির পথে জান্নাতের পথে যারা চলতে চায় এই একটা সফর আখেরা, জান্নাতের মুসাফির যারা জান্নাত যাবেন তাদেরকেও চলতে হবে সকালে কিছু চলবেন বিকালে কিছু চলবেন রাতের বেলায় কিছু চলবেন সারা দিন চলা জানা সারাদিন কেউ হাঁটতে পারবে সারা রাত হাঁটতে পারবে না রেস্ট নিতে হবে ঠিক তেমনি আল্লাহর এবাদত আল্লা তাল্লাহার কাছে আমাদের হাজিরা দেওয়ার কাজ সারাদিন করা যাবে না পারা যাবে না টু মাস করা যাবে না ঘুমাতে হবে দুনিয়া সংসারে কাজকর্ম করতে হবে সেই ব্যাপারে তিনি আমাদেরকে ডাইরেকশন দিচ্ছেন বিস্তারিত আমরা পরে শুনবো প্রথম লাইনে আমরা আবার আসি অত্যন্ত জরুরি কথা যে তোমাদের কারো আমল কাউকে নাজাদ দেবে না এমনকি স্বয়ং রসুল্লাহ নিজের ব্যাপারেও আমলের মাধ্যমে নাজাত পাবেন সে আশা করেন না তিনি কিসের আশা করলেন আল্লাহ আল্লাহতালার রহমতের আশা করলেন আল্লাহর রহমত তাকে ঢেকে নিয়ে পার করে দিবে এই চিন্তা তিনি করলেন এখন এই হাদিসের মধ্যে যে কথাগুলো আছে তাহলে তার আমলের কোনো দরকার নেই মনে হয় আমল যখন আর নাজার দেবে না আমল করে লাভ কী এরকম প্রশ্ন করার জন্য এরকম হতাশ হওয়ার জন্যে এরকম নেগেটিভ উদ্দেশ্যে হাজিস এসেছে মোটেই নয় আমরা দেখি যে কোরআনের মধ্যে আল্লাহ তালা আমলের গুরুত্ব দিয়েছেন যেমন জান্নাতে তারা যাবে তাদের ব্যাপারে কোরআন শরীপে এসেছে যারা আমল করে আমলকারী তাদের জন্য কত সুন্দর যারা আমল করেন তাদের পুরস্কার হবে কেন অন্য আয়াত এসেছে সুরা জোক বাহাত্তর নম্বর আয়াতিলামুম এই হচ্ছে ওই জান্নাত যে জাননাতে তোমরা ওয়ারিস হয়েছ উত্তরাধিকারী হয়েছ কিসের বিনিময় তোমরা যে আমল করেছ তার বিনিময় সুরান্না হালের বত্রিশ নম্বর আয়তে আল্লা তালা সাত করেন সালামুন আলাইকুম উদ্খুল জান্না বিমা কুন্তুম তামালুন তোমাদের প্রতি সালাম জান্নাতে ঢুক তোমরা যে আমল করেছিলে তার বিনিময় তার কারণে তাহলে এখানে আমলের গুরুত্ব আছে দেখা যায় ওই হাদিসে মনে যেন আমলের কোনো গুরুত্বই নাই আসলে ঠিক মতো বুঝলে এখানে কোনো সংঘর্ষ নেই দুইটার মধ্যে বিপরীত অর্থ নয় একটা আর একটাকে কন্ট্রাডিক্ট করে না বরঞ্চ পরিপূরক দে আর কমপ্লিমেন্টারি এর মধ্যে কোনো সংঘর্ষ নেই কমপ্লিমেন্টারি কারণ হচ্ছে আমল তো লাগবে সব জায়গায় আমলের কথা ইমানের সাথে সাথে আমল ইল্লা দিনে আমানু ও আমিল সালে শুধু ইমান থাকলে হবে না আমেলের সালে লাগবে কিন্তু এই হাদিসে বলা হয়েছে যে তোমার আমল তোমাকে নিয়ে যাবে না কেউ যদি এই ভরসা করে যে আমি অনেক আমল করেছি ছোটোকাল থেকে নামাজ পড়ি ছোটো কাল থেকেই অনেক গুণা করি না তার ভিতরে যদি কনফিডেন্স চলে আসে নিজের উপরে খুব কনফিডেন্স চলে আসে নিজের আমলের উপরে তা চলে আসে একটুখানি গর্ব অহংকারও চলে আসতে পারে আমি তো অনেক ভালো আমল করি আমার কোনো চিন্তা নাই আমি জানান নামে যাবো কেন রাহুজবিল্লা এরকম যদি ধারণা চলে আসে তাকাব্যর হয়ে যাবে অ্যারোগেন্স হয়ে যাবে ফখর চলে আসবে আল্লাহর ভয় তার ভিতরে নাই আল্লাহর ভয় না থাকা তো জাহান্নামের ভয় যদি কারো দিলে না থাকে আল্লাহর ভয় না থাকে কনফিডেন্স চলে আসে তাহলে তার তো ইমানের নিয়েই টানাটানি শুরু হয়ে গেল কারণ আল ইমান ও বাইনাল খাওফে ওর রাজা ইমান হচ্ছে আল্লাহর রহমতের আশা আর আল্লাহর আজাবের ভয় দুটোর মাঝখানে থাকা তো কারো যদি ভয় না থাকে আমলের উপরে খুব ভরসা চলে আসে তাহলে তার অবস্থা ভালো না প্রত্যেকটি লোককে আল্লাহ মেসেজ দিতে চান যে তোমার আমল তোমাকে জাননাতে নেবে না আল্লাহর রহমত তোমাকে জাননাতে নেবে তার অর্থ হচ্ছে তুমি আমল করে আল্লাহর রহমতের জন্য দরখাস্ত দাও আমল না করে রহমতের জন্য রেডি হওয়া যায় তালে সেই ব্যক্তি আল্লাহর রহমতের আশা করে না যে ব্যক্তি আল্লাহ রহমতের আশা করে সেই ব্যক্তি আল্লাহর রহমতের জন্য নিজেকে প্রস্তুত করে আর আল্লাহ তালা যে তাকে তৌফিক দেন যে তাকে ইমান দিয়েছেন আমলের তৌফিক দিয়েছেন এবারতের তৌফিক দিয়েছেন এবং আল্লাহ তালা যে আমলকে কবুল করেন এগুলো সব আল্লাহর রহমত না রহমত না রহমত তাহলে আল্লাহর রহমতটা হচ্ছে যে তাকে আল্লাহ তালা তৌফিক দিয়েছেন তৌফিক না থাকলে সে ইমানদার হতে পারত না আমল করতে পারতো না এখলাস থাকতো না অনেকে আমল করে এখলাস নাই আল্লাহ তালা এখলাসে তৌফিক দেননি অনেকে আমল করে কবুল হয় না আমল করলে কবুল হয়ে যায় কে বলছে কোন গ্যারান্টি আছে এই জন্যই ইব্রাহিম আলহি সাল্লা আসসালাম যখন আল্লাহর ঘর নির্মাণ করলেন কোন ঘর মক্কার ঘর কাবা। তিনি নির্মাণ করছেন আর কী দোয়া করছেন আল্লাহর কাছে রব্বানা তাকব্বাল মিন্না ইন্না কে আন্তর আলী যে আল্লাহ আমাদের কাছে থেকে কবুল করেন আপনি সব শুনেন সব জানেন কি দোয়া করছি সেটাও শুনেন অন্তরে কি আছে সেটাও জানেন তো ইব্রাহিম আল্লাহ সালাম এটা বুঝতে পেরেছেন শুধু ঘর বানাইলে হবে না এ আল্লাহর জন্য বানাচ্ছেন আল্লাহ কবুল করছেন কি না সেটা তো উনি জানেন না সেজন্যে কবুলের দরখাস্ত আল্লাহ তালা কাছে দিতে হবে কবুল হওয়ামনি আল্লাহর রহমত আসার কথা আমি পেয়ে গেলাম আমি আশা করছি এখন কবুল হয়ে গেছে আমি নিশ্চিত হতে পারবো এই জন্য আমল করার পরে যা আল্লাহ তোমার রহমত দিয়ে কবুল করো তুমি মেহরবানি করে কবুল করো মেহরবানি মানে রহমত তাহলে রহমতের সঙ্গে আমলে সম্পর্কটা দেখতে পাচ্ছেন না যে আমল আর রহমত পাশাপাশি কবুল করা আমরা কোন আমল করেই কনফার্ম হয় না আমি এত আমল করে ফেলেছি আমার কবুল হয়ে গেছে যে ব্যক্তি এরকম মনে করে তারটা কবুল হয়ই নেই অবশ্য আরেকটা হাদিস কেউ নিয়ে আসতে পারেন যে অমর রদাল আনহু বলেছেন যে আমি যখন দোয়া করি আমার খুব ইতমিনার আসে যে আল্লাহ কবুল করবেন ইনশাল্লাহ আমি খুব না। দোয়া করলে তিনি কবুল করবেন আমার এই ধারণা আছে কেন তিনি নিজেই ব্যাখ্যা করলেন আল্লাহ তালা যে আমাকে দোয়ার করার তৌফিক দিয়েছেন তাতে আমি বুঝলাম যে আমার আল্লাহ আমাকে দিয়ে সুন্দর কথাগুলো বলাচ্ছেন দোয়ার জন্য দিল খুলে দিয়েছেন এটা আল্লাহতালা তৌফিক ছাড়া সম্ভব হতো না তাই তিনি এই আস্থা রেখেছেন এই আশা করেছেন আশা করা যেতে পারে। কিন্তু এই আশা আবহ বকর অমরাদের আনহকে খুব নিশ্চিন্ত করে ফেলেছে যে তার আমল তাকে জান্নাতে নিয়ে যাবে কখনও করেনি সম্মানিত দর্শক মণ্ডলী আমরা একটু বিরতিতে যেতে হচ্ছে ইনশাল্লাহ বিরতি পরে আবার আলোচনা শুরু হবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত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 আমরা মহান আল্লাহর প্রেম ও পবিত্র জীবন পেতে পারি জীবনের সকল ক্ষেত্রে রসোল্লাহ সাল আলি ওয়াসাল্লামের সুন্নাতে উদ্ভাসিত পথ ও পদ্ধতি জানতে তাই দেখুন বিচ বাংলার নিয়মিত অনুষ্ঠান দর্শাহ সমগ্র জীবনকে সফল ও সুন্দর করার জন্য প্রয়োজন সোনের বাস্তবায়ন দেখুন কাল রাত সাড়ে আটটায় পুনঃ সম্প্রচার সকাল সাতটায় বাংলাদেশে বাংলায় ডায়ালগ ডিসকাশন ডিসকাশন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 আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক দর্শক মণ্ডলী বিরতির পূর্বে আমরা আলোচনা করছিলাম মানুষের আমল যথেষ্ট নয় নাজাতের জাতের জন্যে আল্লাহ তালার রহমতের দয়ার ভিক্ষার উপর মানুষকে নির্ভর করতে হবে এবং তার শাস্ত দিতে হবে কিন্তু পাশাপাশি আমল ছেড়ে দেওয়া যাবে না এবং কথাটা কন্ট্রোডিকশন নয় আল্লাহ তালার তফি দেওয়ার কারণে আমল করা সম্ভব হয় এবং সেই জন্য আল্লাহ তালা কাছে আমলের জন্য দরখাস্ত দিতে হবে কবুল করার জন্য দরখাস্ত দিতে হবে এক্লাস পাওয়ার জন্য দরখাস্ত দিতে হবে এবং সেই যে আল্লাহ স্যাংশন করবেন আমাকে আমল করার তৌফিক দিবেন। আমার আমল কবুল করবেন আমাকে একলাস দেবেন এটাই আল্লাহ তালার রহমত আমার জন্য। কিন্তু তারপরে আমি জানি না যে আমার আল্লাহ তালা আমাকে কবুল করছেন কি না জানি না বিধায় বেশি বেশি করি আল্লাহ তালা কাছে রহমতের দিকে ধর্ণা দিতে হবে সেই কথাই হাদিস এসেছে আমল করতে হবে ঠিক এই হাদিসের পরের অংশে তিনি যখন বললেন যে আমল তো করবেই আল্লাহ রহমতের জন্য তোমরা ধর্ণা দেবেই কন্টিনিউ করবে কিন্তু এই নয় যে আমল করতে করতে তুমি একদম এমন অবস্থা হয়ে যাবে তোমার জীবনটা স্বাভাবিক থাকবে না অস্বাভাবিক কিছু গ্রহণ করবে অস্বাভাবিক রূপ গ্রহণ করবে তা নয় স্বাভাবিক অবস্থা আমল করো তিনি বলেন কয়েকটি ডাইরেকশন দিলেন সদ্দেদু ও কারিম সাদ দেু অর্থাৎ যতটুকুন পারা যায় সেই তরিকায় আমল করো যে তরিকায় কোরআন এবং হাদিসে এসেছে যে তরিকায়াল্লা আমল করেছেন এবং শিখিয়েছেন সেই তরিকা আলা সুনতে সুনতি তরিকা আমল করতে হবে নামাজ হোক রোজা হোক হজ হোক জাকাত হোক সব কিছুতে ইতেবা আলম নবী সাল আলহিসাল্লাম এটা হচ্ছে সাদ দেু আর কারিবু তোমরা দুধদূর পারো তাকার হাও চেষ্টা করো হান্ড্রেড পারসেন্ট তোমরা পারবে না শতকরা একশো ভাগ তোমরা হয়তো মান উত্তীর্ণ করতে পারবে না তবে দুধদূর পারো চেষ্টা করো চেষ্টা করো চেষ্টা করো লাকল্লিফুল্লাহ নফসান ইল্লাউা মানুষের সাহ্যের বাইরে আল্লাহ তারা কিছুই চাপিয়ে দেন না পরে যে কথা আসলো যে তোমরা সকালে কিছুক্ষণ চলো দুপুরে কিছুক্ষণ চলো রাতের বেলায় কিছুক্ষণ আল কাস্ত আল কাস্তাবলগু মোটামুটি মধ্যম পন্থায় থাকো এতে দালের পন্থায় থাকো ব্যালেন্স করে নি জীবন চালাও তাহলেই পৌঁছে যাবে আর জাননাতে ব্যালেন্স করতে হবে ভার সাম্য রক্ষা করতে হবে একটা মধ্যম পন্থা চরমপন্থায় যাওয়া যাবে না আবার নরম পন্থায়ও যাওয়া যাবে না ইসলামের রাস্তাটাই হচ্ছে আসছে রাহাতুল মুস্তাকিম সরল সোজা এবং যেটা আল মোহাদেল যেটা হচ্ছে একদম ভারসাম্যপূর্ণ দুনিয়া অর্জন করতে গিয়ে আখরা হারানো যাবে না আখড়াত পাওয়ার জন্য দুনিয়াকে একেবারে কাট করতে হবে বৈরাগ্যবাদ অর্জন করতে হবে সংসার সে এরকম কিছু আল্লাহ তালা আমাদেরকে বলেননি খ্রিস্ট ধর্মে যদি ভালো নেককার হতে হয় তাহলে বিয়ে শুধু করা যাবে না সেলিব্যাসে ঘাসি হয়ে যেতে হবে তাদের দ্বারা ভালো পুরোহিত তারা বিয়ে করে না অস্বাভাবিক জিন্দি কি কিন্তু আমাদের রসুল্লা সাল্লাহ আসসালাম তিনি নিজে বিয়ে শি করেছেন উম্মাদকে বিয়ে শি করে বলেছেন আর নেমিন সুনাতি ঠিক খাবার দাবারের ক্ষেত্রে কম খেতে বলেছেন খাবার না খেয়ে শুধু রোজার বাইরে রোজা থাকতে বলেছেন রোজার বাইরে না খেয়ে তিন দিন উপাস থাকলে বেশি আল্লাহ সন্তুষ্টি পাওয়া যাবে এই খবর কোনো হাদিস নেই একদম ব্যালেন্স রাখতে হবে দান খয়রাত করতে হবে কিন্তু নিজের এবং পরিবারের থেকে উপোস রেখে দান খরাত করতে হবে তা নয় আমরা হারিস আরও আগে শুনেছি দান খরাত করতে গিয়ে তিনি কি বলেছেন এক সাহাবি বলে যে কদ্দুর ওসিয়ত করব। তিন ভাগের দুই ভাগ ওসিয়ত করতে পারি আমার সম্পত্তির আমি মরে গেলে আল্লাহ রস্তে দান করা হবে না টু মাছ তো কদ্দুর অর্ধেক করতে পারি অর্ধেকও না অনেক বেশি তাহলে কদ্দুর তিন ভাগের এক ভাগ করতে পারবো হ্যাঁ তিন ভাগের ভাগ করতে পারো অশ্লথ কা যদিও এটা অনেক বেশি করতে পারো কারণ তোমার পরিবারকে তুমি যদি তাদেরকে স্বাবলম্বী করে রেখে যাও মানুষের কাছে হাত না পাতে এটা অনেক ভালো যে তাদেরকে গরিব করে গেলে সব সম্পত্তি আল্লাহর রাস্তায় দান করে দিয়ে চলে গেলে তাহলে ইসলাম ব্যালেন্স রেখেছে এবং সৎ করতে উৎসাহিত করেছে ঠিক তারপরে বলেছে পরিবারের খানা দানা এইগুলোকে শেষ করে দিয়ে নয় ও তাদেরকে উপাস না রেখে নয় তাদেরকে তুমি যে খাবার দাও সেটাও সাদা কা এইভাবে এবাদতের ক্ষেত্রে একবার তিনি মসজিদে গিয়ে দেখলেন যে একটা রশি লটকানো আছে কিসের রশিটা লটকানো আছে দুইটা পিলারের মধ্যে যে অমুক লোক তিনি সারা রাত্রে ইবাদত করেন তো ঘুমাইতে টান না তো মাথার চুলের মধ্যে রশিটা বেঁধে রেখেছেন যদি তার এরকম ঝিমানি আসে তাহলে ওই রশিটা টান দেবে এভাবে করে তিনি ঘুমের সঙ্গে যুদ্ধ করে সারা রাত রাতব্যাপী এবাদত করেন তিনি বলেছেন মাহ তোমরা থাম এরকম করো না এইরকম এবাদতের জন্য আল্লাহ তালা আমাদেরকে বলেন নাই তোমরা পারবে না এটা কন্টিনিউ করতে এই অস্বাভাবিক দিনতে কি ইসলাম এরকম অস্বাভাবিক দিনদারির জন্য আসেনি স্বাভাবিক পন্থায় ভারসাম্যপূর্ণ দুনিয়া আখেরাতের মধ্যে একটা ব্যালেন্স রক্ষা করে চলা সেটাই তিনি বলেছেন যে ওয়াল কাস্তা ওয়াল কাস্তা তাবলুগো কিছু কিছু করে কিছু কিছু করে তুমি পড়ো দিন এক নাগারে তুমি পুরো রাত্রে তুমি এ করতে হবে না কোনো সময় রাত্রে বেশি অংশ কোনো সময় কম অংশ কোন সময় অল্প কোন সময় বেশি যখন যেরকম শরীরে কুলায় ওস নাসিবা কামিনা দুনিয়া তোমার দুনিয়ার অংশটাকে একদম ইগনোর করতে হবে না তোমার সারা রাত্রে ঘুম বাদ দিতে হবে না প্রত্যেক রাত্রেই তুমি সারা রাত হাজত পড়তে হবে না কুমিল্লা ইল্লা কালিলা রাতের কিছু অংশ জাগন কিছু অংশ ঘুমান নেসফা হু আবিন কুসমিন হু আউজেদা আলাইহ আল্লাহ তালা এইভাবে ব্যালেন্স করতে বলেছেন তাহলে এই যে ভারসাম্যপূর্ণ জিন্দগি এইভাবেই আল্লাহ তালা সন্তুষ্টি অর্জন করা যায় আল্লাহর রহমতের আশা করে যতটুকুন আমল সাধ্যের ভিতরে আসে লাল্লাফুল্লাহ আহা মানুষের সাধ্যের বাইরে আল্লাহ তালা কোনো আমল চাপিয়ে দেন না পারা যাচ্ছে না এরপরেও থাকতে হবে অসুখে কষ্ট হয়ে যাচ্ছে রোজা ভাঙ্গা দায়জ করে দিয়েছেন আল্লাহ তালা পরে কাজা করা যাবে বুড়ো হয়ে গেছে শরীরে কোনো শক্তি নাই তখন তিনি রোজাখা লাগবে না মিশ্রিনকে খাওয়াই দিবে অনেক মুরব্বী আছেন না মরে গেলেও রোজা ছাড়ব না মরে গেলে মরে যাব অসুখ নিয়েও রোজা রাখবেন আল্লাহ আল্লাহতালা এরকম চাইছেন আমাদের কাছে এরকম চাননি আল্লাহ রবাহ আলমিন এই ভারসাম্যপূর্ণ একটা ব্যালান্সড ইসলাম আমাদেরকে পাওয়ার জন্য এই সুন্দর হাদিসে বর্ণনা করা হয়েছে তো কোন এক ব্যক্তিকে আল্লাহ ক্ষমতা দিয়েছে তার গ্রামে হয়তো অন্যায় অত্যাচার হয়েছে তাকে ইচ্ছে করলে রুখতে পারে অথচ সেইগুলো যদি থাকে হাককে তাওয়া সাবিল সবাই কাজ করে না আচ্ছা তাকে আল্লাহ মাফ করবেন কিনা সুরা আল্লাহ বলেছেন যে সবাই ক্ষতিগ্রস্ত হবে তবে যারা ইমান আনবে নেক আমল করবে আর তাওয়া সবিল হক তাওয়াসবির সবের কাজ করবে এই চারটি কাজ করলে আল্লাহ তালা মাফ করবেন এখন কেউ যদি শুধু ইমান আর আমলে সলে হাতের কাজ করে তাই না আর বাকি তাওয়াসাবিল হাক তাওয়া সবির মানুষকে দিনের দিকে ডাকা হকের দিকে নিয়ে আসা সবরের দিকে নিয়ে আসা মানুষের মধ্যে দিনই দাওয়াতি কাজ করা তার কাজ করা তালিমের কাজ করা এগুলো যদি না করা হয় তাহলে কে আল্লাহ তালা তাকে নজর দেবেন পরিষ্কার সুরাল আসরের মধ্যে তো আল্লাহ পূর্ণাঙ্গ কর্মসূচি দিয়েছেন এখন পরিমাণের দিক থেকে আমাদের আন্দাজ অনুমানের মধ্যে মাঝে মধ্যে হয়তো একটা একটু বেশি হলো একটা একটু কম হলো সেটা হয়তো আল্লাহ তালা কনসিডার করবেন কিন্তু আমরা সাধ্য অনুযায়ী চেষ্টা করব সবগুলারই হক আদায় করতে যেভাবে এবাদতের মধ্যে সবগুলোর হক আদায় করতে হয় শুধু রোজা করলে হবে না নামাজ পড়তে হবে নামাজ পড়লে হবে না রোজাও রাখা লাগবে ঠিক তেমনি দিনের মূল কাজগুলো সেগুলো একদম ইগনোর করা কোনোটাকে টোটালি ছেড়ে দেওয়া এটা বড় ধরনের একটা ত্রুটি পূর্ণাঙ্গ ইসলামের ব্যাপারে আল্লাহতলা কী বলেছেন উদ্কুলুফিসে কা তোমরা ইসলামে পূর্ণাঙ্গভাবে ঢুকে দাও ইসলামে একটু নিলাম বাকিটার মধ্যে আমি নাই একদম চিন্তাই করি না বর্জন করি হলো না আমি পরিপূর্ণভাবে ইসলামে ঢুকে নাই হ্যাঁ আমি বুঝেছি সবগুলোই করতে চাই করতে গিয়ে একটার মধ্যে আমার একটু বেশি করতে পেরেছি একটার মধ্যে কম করতে পেরেছি সেটা আল্লাহ তালা কনসিডার করবে। কিন্তু একদম ইগনোর করে ফেলা একদম চিন্তা না করা এটা কিন্তু ইসলামের অপূর্ণাঙ্গতা আল্লাহ তারা আমাদের পূর্ণাঙ্গ ইসলাম চান পূর্ণাঙ্গ মুসলিম হওয়াটা চান সেই লাইনে আমাদেরকে সবগুলো কর্মসূচির ক্ষেত্রেই আন্ডারস্ট্যান্ডিং থাকতে হবে এবং কর্মসূচি থাকতে হবে এবং তৎপরতা সবগুলোর মধ্যেই কিছু না কিছু জড়িত থাকতে হবে আমাদের আলোচনা এখানে শেষ হয়ে গেল অবিল্লাহি তফিক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত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 बीस टीवी মানবতার समाधान आपनदे डोनेशन और zakat পাঠিয়ে दि बीस टीवी के समर्थन करुन डोनेशन एवं zakat পাঠানোর ঠিকানা आईआरएफाय अल्ट्रयान बैंक क्वार्टरन कोर्ट 48 गैलथोरपी रोड बर्मिंघम यूके पोस्ट कोड बी151टीएच शॉर्ट कोड 300083 स्विफ्ट बीआईसी कोड आईबीओ वीजेबी22 आईबैन gb52 বি ফাইভ টু এল ও আইডি থ্রি পাউন্ড অ্যাকাউন্ট নম্বর জিরো ইউরো অ্যাকাউন্ট নম্বর ইউএস ডলার অ্যাকাউন্ট নম্বর টাকা পাঠিয়ে আমাদের ইমেল করুন অ্যাডমিন অ্যাট দা রেট মানবতার সমাধান